বিসমিল্লাহ রহমান রহীম পরম করুন নমায় ও আশিমালু আল্লাহ মিশুর হাল লাই লো নাহ ই মা বিচারা নারা সত ভ এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন্ন ছেলে বলি মেয়ে বলি কেউ তো ভাবিয়া চিন্তা দেখিলাম মা কবর গেলে আপনি কেউ আপন হবে না ফসাদের জমনে আপনি আমাদের ইমান মজবুত করে দেন মাহফিল কে আপনি হেদায়তের জন্য কবুল করেন আপনার ওলিনা বানাইয়া এখান থেকে কাউকে বিদায় দিয়েন না রব্বির হাম হুমা কামা রব্বায় ওসল তালকি মোহাম্মি ওষাবি ওমা নাম বহেস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুর URI আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান وَنَاشَدُ وَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَاشَدُ وَنَاشَدُ عَبْدُهُ وَرَسُولُهُ فَاعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ হমদ ইউসল্লু নারণ নবীহীন মনুসলু আলাইলিমু তসলিমা অল্লা ইম মুসলিম সদকুল্লাহিম করবিলিম আল্লাফকের বান্দা জনাবে মোহাম্মদ রসুল আল্লাহক রবুল আলমিন আপনাকে আমাকে এই ফেতনা ফসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জানেন নামে যাবে বলেন ভাই এখান থেকে একটু রোডটা খালি করে দেন না ভাই শোনেন রোডটা একটু খালি করে দেয় রোডটা খালি করে দেন কথা বলিয়েন না একেবারে কথা বন্ধ করেন এই মাইকগুলি একটু ডাইন দিকে ঘুরে আনা ছিল এই মাইক ওনার বুঝান নাই সামান্য দিকে রাখলে ভালো হইতো আর পিস মাইকি দেয় না এই সাইডে এই মাইক ডাইনে ডাইনে ঘুরা দিলে মানুষের অসুবিধা হতো না কি দেরি করিয়ান না চৌ ডাইনে ঘুরে আপনি ঠিক আছে এখন ঠিক আছে যে জমানায় মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে সেই মুহূর্তে আল্লাপক রব আপনাকে আমাতে কোরআন হাদিসের মাতলিস আলহামদুলিল্লা দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় মাহফিলের দাওয়াত আপনাদের দারে দাঁড়ে কানে কানে পুচাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিস আল্লাহের বান্দা বহু দূর দূরান্তর থেকে বহুত কষ্ট গেলে শিকার করে মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাহ রব আলমিন তৌফিক না দিলাম আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না যেই মামলায় কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গা ফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মোহামেন আসার বসার বলার সোনার তৌফিক দান করতেন যারা আমরা খুশি হইলাম على حلقه ابن أصابه قال لما أجلسكم قالوا جلسنا نسكر الله ونحمد على ما هدن الاسلام ومن النبي علينا قال ذلك قالوا اللهم اجلسنا ذلك قال رسول الله صلى الله عليه وسلم পূর্ণ দামি মাজলিস এই হাদিসের থেকে প্রমাণিত হবে এই মাজলিসের মূল্য কত দাম কত প্রস্তুত করলেন আমার সাহাবারা তোমরা এখানে বস কেন কি করতেছো তোমরা এখানে বসছো কেন চলে চলে এরকম করে কেন ভাই আজকে কথা বলি আন তো চলতেছিল এখন চলে না মানি বাস শোনেন আস্তে আস্তে আওয়াজ আসবে কথা বন্ধ না করলে আওয়াজ আসবে কিভাবে নবী আলাই সালাম বললেন আমার সাহবাড়া তোমরা এখানে বসে এবং ওই মাওলায়িমের প্রশংসা করতেছি যেই মাওলাই করিম আমাদেরকে সেরে বেদাতের থেকে মুক্তি দিয়ে হেদায়তের ধনে ধন্য করে আমাদের সম্মানিত করছেন সেই মাওলার প্রশংসা করতেছি আল্লাহর হাবিব কসম কাটলেন খোদার কসম তোমরা যে জবাব দিচ্ছি উদ্দেশ্যে সেখানে বসছো সাহাবারা কসম কাটলেন খোসার কসম আমরা যেই জবাব দিচ্ছে উদ্দেশ্যেই বসছো অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই নবী আলাইসাল্লাম বললেন আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটছি তোমাদের কথা বিশ্বাস করি নাই এই বিধায়ীকে কসম কাটসি নাকি না শোনো কসম কাটার কারণ শোনো এই মাত্র আমার কাছে আমাকে খবর দিয়া গেল আল্লাহ আল্লাপ রাবুল আলমিন তোমাদেরকে নিয়ে ফেস তাদের মধ্যে গর্ব করতে সবাই বলেন তেরো ভাইয়েরা আমার ছিলেন কলু নাসকুরুল্ল আমরা এখানে কি করতেছি বলেন জিকির করতেছি কি করতেছি জোরে বলেন জিকির করা মাজলিসকে নিয়ে আল্লাপাকর্ব মাইকে গুনগুন বন্ধ করেন গুনগুন শব্দ না হয় যেই জিকিরের মাজলিসকে নিয়ে আল্লাপাকের মধ্যে গর্ব করেন তথা তথাকথিত আহলে হাদিস নামই একদম সম্প্রদায় কি সম্প্রদায় তারা জিকিরকে কে পছন্দ করে না পছন্দ করে না সিকির কেও পছন্দ করে না অতস আল্লাফাক রবুল আলমিন এই জাকরিন্দদেরকে নিয়ে গর্ব করছে ঠিক না আহলে হাদিস একদল সম্প্রদায় আমাদের দেশে বের হইছে এরা গোটা দুনিয়ার মধ্যে ফেতনাবাস ঝামেলা সৃষ্টি করছে কি ঠিক না এখানেও কেউ থাকতে পারেন বাড়ির মধ্যেও কেউ শুনতে পারেন আমি আমার বন্ধুদেরকে বলবো সাধারণ লামুজাহাবিদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এরা তো মূর্খ মানুষ এরা তো জানেই না কি কথা ঠিক না কাকে হাদিস বলে কাকে কোরআন বলে কাকে সহি সহি এদেরকে নিয়ে আমার কি বক্তব্য এরা হলো এরা হলো শিকারীদের শিকার প্রাপ্ত শিকারীদেরকে শিকার করছে যেরকম সুন্দর সুন্দর আদার দিয়ে মাঝকে খাওয়ার জন্য দেয় মোহাব্বাতের জন্য দেয় না ধরার জন্য দেয় ঠিক এদেরকে সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে আসলে তাদেরকে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর মহাব্বাত করার জন্য ইসলামের প্রতিষ্ঠা করার জন্য তাদের এই কৌশেশ বা সাধনা না বরং ইসলাম থেকে মুসলমান থেকে আলাদা করার জন্য তাদের কৌশে মোড়েরা আছে তাদেরকে নিয়ে কোনো বক্তব্য নাই কেন যদি একজন মানুষকে দিনদার বানাবার জন্য তাদের টেনশন থাকত তাহলে যে ব্যক্তি মত খোঁজ তাঁদেরকে দাওয়াত দেয় না কেন যদি দিনদার বানাবার জন্য তাদের টেনশন থাকতো তাহলে যে ব্যক্তি বেপর্দা তার কাছে যায় না কেন দাওয়াত আমি আগেই বলছি আপনাদের সাথে কোন ঝগড়া নেই যদি গোটা দুনিয়া সমস্ত আলেমরা পর্দাকে অস্বীকার করে গোটা দুনিয়ার সমস্ত আলেমরা পর্দাকে অস্বীকার করছে সমস্ত পীরেরা পর্দাকে অস্বীকার করছে সমস্ত মানুষ পর্দাকে অস্বীকার করছে এর পরও পর্দা ফরশ কি ভাই বলেন যদি গোটা দুনিয়ার কেউ পর্দা না মানে তারপরও পর্দা ফরস কারণ পর্দাকে সুন্নাত, মুস্তাহাব নাজায়জ করার মতো ক্ষমতা ক্যামত পর্যন্ত আর কোনো দিন হবে না কেন শেষ। আর কোন না। বন্ধু খেয়াল করেন তো পর্দা কি ভাই আল্লাপ কি বলেন আল্লাহাক বলেন হে আমার নবী আল্লাফাকেন আপনি আদেশ করুন আপনি বলুন আপনার স্ত্রীদেরকে কাদেরকে আপনার স্ত্রীদেরকে আপনার কন্যা দের কে আপনি আদেশ করুন মোমেন মহিলাদেরকে আপনি মুমিনিন। আজকা মহিলাদেরকে আদেশ করুন তারা যখন প্রয়োজনে ঘর থেকে বের হবে তারা যেন বোরখা দিয়ে বড় চাদর দিয়ে নিজেদের মুখ আবৃত করে নেয় ঢেকে নেয় শরীরকে ডেকে নেয় কে বলছেন ভাই আল্লাফাক বলেন কুলা ইন আলাই হিনা জালাবি বিহিনা জাল কাদ বাতিলোষণা করি দিনকে উচ্ছেদ করার চেষ্টা করি তাহলে আমি কিসের দিনের দায়ী আমার মজ্রের দাওয়াতই না থাকে নিজে দাওয়াত পালন না করে। আমি কিসের দায়ী আমি এখানে আসছি কেন আমি দশ দিচ্ছি আমি শিক্ষা দিচ্ছি আপনার এলএম গ্রহণ করতেছেন এছাড়া মাস আওয়ার আর কোন উদ্দেশ্য নাই কথা ঠিক না তাকে জান্নাত পাওয়ার পথকে সহজ করে দিবেন এখানে সবাই আসছেন এলম অর্জন করার জন্য অন্য কোন উদ্দেশ্য আসেন নাই আপনার দিন শিক্ষা গ্রহণ করার জন্য আসেন। এই হাদিস অনুযায়ী কি ভাই জোরে বলেন গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব অভিশপ্ত সব কি সব অভিষপ্ত আর দুনিয়া কুলো আর মানাত সব অভিষপ্ত সব কি ভাই কিন্তু একমাত্র মাওলার জিকির জোরে বলেন সুবাহ একমাত্র মাওলা ফাকের এবং জিকিরের নৈব কট্টবর্তী জিনিস যে জিনিসের জিকিরের নৈকট্য লাভ করার সুযোগ করে দেয় বিভিন্ন ব্যাখ্যা আসতে পারে এবং জিকিরের আর কি অভিশপ্ত না আলেমান আলেম এবং তলেবেলেম আলেম এবং তলেবেলেম এই চার জিনিস ছাড়া যতক্ষণ পর্যন্ত মাজলিশে বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফখর বললেন গোটা মাজলিশকে ফ্রেস তারা ঘিরা দামি খুবই দামি খুবই দামি এখানে আসছেন দিনে এলম অর্জন করার জন্য অন্য কোন উদ্দেশ্য না পর্দা করার কথা আছে কি নাই তা আমি যদি এখানে বেপর অবস্থায় দিনের দাওয়াতি দেই তাহলে দিনের দাওয়াত আসছি না শায়তালের দাওয়াত দেওয়ার জন্য আসছি শায়তালের দাওয়াত দেওয়ার জন্য আসছি কথাটা বুঝাতে পারিনি এটা দিনের দাওয়াত আমি মদ পান করতেছি আর যদি বলি মদ হারাম আমার ফতুয়াকেও গ্রহণ করবে আমি সুদ নিজে খাইয়া যদি সুদের বিরুদ্ধে ফতুয়া দে আমার ফতুয়াকেও গ্রহণ করবে আমি নামাজ না পড়িয়া কেউ যদি নামাজ পড়ার ফতুয়া দেয় আমার কথাকে গ্রহণ করবে আমি যদি বেপর্দা হইয়া বয়ান করি পর্দার কথা বলি আমার প্রতিবাক গ্রহণ করবে জোরে বলেন এই লাভ গোষ্ঠী এদের সর্দার তথাকথিত ডক্টর জাকির নায়ক আপনার সাথে ঝগড়া নাই বাবা আমি ওনাকে চিনিও না ওনার বক্তব্য শুনছি ওনার দুই একটা মাস লিস্ট দেখছি কেউ ভক্ত থাকতে পারেন থাকাটাই স্বাভাবিক এদেশের মানুষ যদি ল্যাংটা বাবার ভক্ত হতে পারে এদেশের মানুষ যদি মাইজভান্ডের ভক্ত হতে পারে এদেশের মানুষ যদি কাদিয়ানি ভক্ত হতে পারে এদেশের মানুষ যদি দেওয়ানবাগির ভক্ত হতে পারে কুতুবাগির ভক্ত হতে পারে আমি গেছি আপনার বাইজ বুস্তামি সিটা আঙে কোথায় বাইজিদ বাইজামির মাজার কোন বাইজিদ বাইজ বুস্তামিহম বুস্তামের ঠিক না অতস অতচ বাইজিদ বুস্তামি আহমাহ বাংলাদেশে পাড়া দিছেন বাংলাদেশে পাড়া দিছেন এরকম কোন ইতিহাস কেউ দেখাতে পারবে না তিনি বাংলাদেশে তার সিটা মাজার কোথায় বাস ভক্ত চলতেছে গেলাম সেখানে দেখার জন্য যে ঘটনা কি গিয়া দেখি পুকুরের মধ্যে বিশাল বিশাল কাঁচি আবার বাচ্চা থেকে খাওয়াই দিতে যে দেশের মানুষ কষ্ট ভক্তি শ্রদ্ধা করে গেলাম আঁকাউরায় একটা দেখলাম বলদ গরু আঁকাউরায় সমস্ত মানুষ ভক্তি শ্রদ্ধা করে বলদ গরু আর ভাই মোহাম্মদপুরে এক পাগল ছিল পাগল ভক্তি করে যে দেশের মানুষ দাড়ি নাই টুপি নাই মোস নাই দেখতে খ্রিস্টান তাকে যদি গোটা দুনিয়া কুতুব বানাইয়া দেয় বিশ্বকুতুব বিশ্ব হলি এরকম আসে কি নাই যেখানে করবে না এটা আপনি বুঝলেন কিভাবে করতেই পারে কি কথা ঠিক না ওই বেসারা ভাইয়ের সাথে আমার কোন একতালা নেই কিন্তু একটা কথা মনে রাখতে হবে জাকির নায়ক সাহেবের দ্রুত এত কথা সরিয়ে পড়লো কিভাবে যুক্ত আর আমাদের এটা আচ্ছা আচ্ছা তা আবার কেমন ওই বাড়িতে একটা কুত্তা বিয়েছে কুত্তার সাথে কয়টা সাঁ তিনটা সাঁ হইছে প্রত্যেকটা ছায়ের পাও কোন আকর্ষণ আছে কারণ কি স্বাভাবিক যদি বলি কুপ্তার সার পাঁচটা পাও কি কথা বলেন না কেন সবাই দেখার জন্য যাবে কারণ ব্যাপারটা স্বাভাবিকের থেকে অস্বাভাবিক করতে হবে কি কথাটা বুঝাতে পারিনি ওই বাসায় একটা ছেলে হয়েছে বাচ্চা হয়েছে দুইটা চক্ষু দুইটা কান দুইটা হাত দুইটা পাও আকর্ষণ যদি বলি তিনটা চক্ষুইছে কি কথা বলেন না কেন মানে স্বাভাবিক জিনিস যতই ভালো হোক না কেন এর প্রতি মানুষের আকর্ষণ থাকে না আমি যদি বলি কুত্তার ঝুটা না পাক গোরুর পোশাক না পাক গরুর গোবর না পাক কোন আশ্চর্য আছে যদি বলি পাক পরের দিন দেখবেন গোটা বাজার গোটা ঢাকা গোটা বাংলাদেশ সমস্ত মানুষ কানা ফুসাফুসি করবে এ সরনা হুজুর কে গরুর পোশাক বলে নাকি নাকি নাকি খুব ভালো মতো বুঝতে হবে আমি যদি বলি কুত্তের গোস্ত হারাম কোন আকর্ষণ আছে যদি বলি কুত্তের গোস্ত যায় পরের দিনে দেখবেন শুরু হয়ে গেছে লোক আপনার নিজেরাই দেখেন দেখবেন বাহিরে শব্দ নেই ঠিক না কিন্তু এই কোনটা মহিলা বসায় রাখতাম এটা নায়িকা বসায় রাখতাম ন্যাঙ্কটা মহিলা পরের দিন কি অবস্থা হইতেন না কথা মহিলা বসাইতাম একেবারে সুন্দর মহিলা বসাইতাম আর আমি এখানে বয়ান করতাম তাকে খেতেই খাও পরের দিন কি অবস্থা হইতো গোটা দুনিয়া এরকম এক লক্ষ মাহফিল করলে গোটা দুলিয়া হবে না এরকম এক লক্ষ মাহফিল হলো বাংলাদেশা হলো আমি যদি বলি পায়খানা প্রসাব করার পরে পানি নিতে হবে ডিলা ব্যবহার করতে হবে বলবে নিয়ম যদি লাগে না পরের দিন দেখবে যে হ্যাঁ এইটাই তো ভালো আরম্ভ হয়ে গেছে কথা ঠিক না নাই। যদি ঠিক এই লামোহাবিরা এই লামোহাবির গোষ্ঠী কিছু আকর্ষণীয় মাসালাতলাপ গৃত। যেগুলি যুগে যুগে যুগে যুগে ইমামগণ ও লামায়াম বিশ্লেষণ করতে করতে করতে করতে বিশ্লেষণ করতে করতে করতে করতে করতে করতে করতে করতে মাথার ঘাম পায়ে ঝরাতে ঝরাতে হাজার বিশ্লেষণ করতে করতে একটা অবস্থার সৃষ্টি করছে এখানে তুমি এখানে তুমি এখানে যেরকম আমাদের দেশে বারবার রেকর্ড হচ্ছে না রেকর্ড আর এস সি এস এ তুই এখান থেকে অতিক্রম করবি না তুই এখানে অতিক্রম ব্যাস ওয়ারিস সুন্দর মতো আফ্রুষে বন্টন কিভাবে কার মধ্যে কোন ঝামেলা নাই মারামারি কাটাকাটি নাই। কিন্তু শত্রু ওর তো মাথা খারাপ এতদিন পর্যন্ত ঝামেলা করছে এখন কোন নামে আসলে আসে কি নেই দেখ এই তোর নাম দেখা যায় দি হ্যাঁ ওই দি বোকাতো ওটা তো পাগল ওর তো মাথায় ঠিক নাই ও তো জানে না বোঝা উচিত ছিল এখানে আমার যেরকম নাম আছে আমার দাদার নাম তো সবাই তো দাদা আমার তালো নাম সবাই তো এখানে নাম আছে তোর নাম আছে এরপরে ওই বোকা বোকাকে মাথার মধ্যে কম বেশি বোঝা এই মারামারি সৃষ্টি করে কি কথা ঠিক না কিন্তু ও যদি বুদ্ধিমান হইতো বোকা তোরও তো আছে আমারও তো আছে এই যে দেখা ঝামেলা মারামারি করা যাবে না কিন্তু বোকার গোষ্ঠী হইলে শুরু করে দেয় ঠিক দুইশ বছর নয় বছর আগে বারোশো বছর আগে আমাদের আকাবের আমাদের মুরুব্বীরা যেই সমস্ত এখতলাফি মতানকৃত মাসালাগুলি আসে এই মাসাল সমাধান দিয়ে দিচ্ছেন তুমি এখানে এখানে এইটা ঠিক এইটাও ঠিক কি কথা ঠিক না কিন্তু সিএসআর আসে কি নাই নাম আসে কি নাই এই খ্রিস্টানের দালালের গোষ্ঠী বোকাদেরকে চুজ করিয়া এই যে দেখ হাদিসের এইটাও আসে হাদিসের মধ্যে এইটাও আসে হাদিসের মধ্যে এইটাও আসে ওই বোকাদেরকে হাদিস দেখাইয়া দেখাইয়া দেখাইয়া দেখাইয়া আজকে আজ মসজিদে মসজিদে মসজিদে মসজিদে মসজিদে মসজিদে মারামারি কাটাকাটি সৃষ্টি করতেছে সৃষ্টি করতেছে রক্তভাত করবো না শুধু একটা কথা বলতে চাই। এটা মোটা মোটা অনেক মোটা যা একেবারে বোকারাও বুঝবেন আচ্ছা যুগে যুগে যেই জমানায় যেই সময় মুসলমান থেকে যেই জামাত বা দল আলাদা হয়ে গেছে তাদের মাস্তিদি কি হয়ে গেছে ভাই কি কথা বলেন না কেন যেমন শিয়ার একসময় মুসলমান ছিল শিয়ার এক সময় কিন্তু মুসলমান থেকে বের হওয়ার পরে তাদের মাস্ত্রিদের নাম কি জোরে বলেন বাহাইরা একসময় মুসলমান ছিল কিছু মুসলমান থেকে বের হওয়ার পরে তাদের মাস্তিদের নাম কি হয়েছে জোরে বলেন এই পল্টনে আছে বা হাই মাসজিদ পল্টনে আসে গোলাম আহম্মদ কাদিয়ানিও সময় মুসলমান ছিল মুসলমান থেকে বের হওয়ার পরে তাদের মাসজিদের নাম কি হয়েছে জোরে বলেন কাদিয়ানি মসজিদ যুগে যুগে যেই সময় যেই দল মুসলমান থেকে বের হয়ে গেছে তাদের মাস্জিদ আলাদা হয়ে গেছে আজকেও নতুন একটা মাসজিদ দেখা যায় সেই মাসজিদের নাম কি মাসজিদ জোরে বলেন খুব ভালো মতো মাথায় আনেন বন্ধু আমার বাবা ভালো মতো মাথায় আনেন যদি আমরা সবাই মুসলমানই হয়ে থাকি তাই মুসলমানের নামের মাসজিদ ভিন্ন হবে কেন সবচেয়ে একই মসজিদ হবে এদেশের চরমের কোনো মাসজিদ নেই শাসিনার কোনো মাসজিদ নেই জয়নপুরে কোনো মাসজিদ নেই হাটাজারির কোনো মাসজিদ নেই যাত্রাবাড়ির কোনো মাসজিদ নেই অমুকপীরের কোনো মাসজিদ নেই সবাই মুসলমান মসজিদ একটা সব মুসলমান আওয়ামী লীগের মসজিদ বিএনপির জাতীয় পার্টির যারা এই নিজেদেরকে মুসলমান মনে করে পটার মসজিদ একটা ভিন্ন মানে কিন্তু যারা মুসলমান গোষ্ঠীর থেকে বের হয়ে যায় মাথায় বোঝান না আওয়ামী লীগের মসজিদে নাই ভিন্ন বিএমপির মসজিদ নাই জাতীয় পার্টির মাসজিদ নাই শশীনের মাসজিদ নাই জৈনপুরের মাসজিদ নাই চরমার মাসজিদ নাই হাটাজারি মাসজিদ নাই দেওয়ার মাসজিদ নাই যেহেতু আমি মুসলমান মুসলমানের মাসিদ একটা যারা যখন মুসলমান থেকে বের হয়ে যায় ঠিকই ঠিক এই লামির গোষ্ঠী হাদিস গোষ্ঠী মুসলমান থেকে বের হওয়ার কারণে তাদের মাসিদের আলাদা হয়ে গেছে শুধু তাই নয় আমার বন্ধু খুব ভালো মতো বুঝো গোটা মুসলমানদের কবরস্থান একটা কবরস্থান নেই সমস্ত মুসলমানের কবরস্থান আর একটা কি গুরস্থান এছাড়া বাংলাদেশের আর দ্বিতীয় কোনো গুরস্থান নেই মুসলিম গুরস্থান আর একটা বলেন যত মুসলমান যারা নিজেদেরকে মুসলমান মনে করে যত বাংলাদেশের গোটা দুনিয়ার যত মুসলমান নিজেদেরকে মুসলমান মনে করে প্রত্যেক মুসলমান আর একটা গ্রহস্থানের নাম হল আহলে হাদিস গ্রহস্থান স্পষ্ট উত্তরবঙ্গে কবরস্থানের উপরে বড় গেট সেই গেটের মধ্যে লেখা আহলে হাদিস কবরস্থান ঠিক মুসলমান গ্রস্থানে বৈধ মনে করা হয় না ঠিক লামুজ হাবিরাও আমাদের সবাইকে কাফের মনে করে মোশেদ মনে করে এর জন্য ওদের ব্যতীত অন্য কোন আকিদার লোককে ওদের কবরস্থানে দাপন তারা বৈধ মনে করে করা তোমাদের সামনে কি নিয়ে আসছে সাফের খেলা সাফের খেলা বুঝেন যেমন ক্যাম্বাস সাঁপড়িয়া সাফের খেলা দেখায় ওদের মূল উদ্দেশ্য কি সাফের খেলা দেখানো মূল উদ্দেশ্য কি তাবিজ ঔষধ আছে এইটা কি ভাই আকর্ষণ যেটা বলেন কি আকর্ষণ যখন দেখবে শ্রোতা দর্শক তার প্রতি আকৃষ্ট হইছে তখন তার মূল উদ্দেশ্য এই প্যাগের মধ্যে তাবিজ এবং ঔষধ তাকে বিক্রি করবে ঠিক একতলাফি কিছু মশালা আমিন জোরে পড়বে না আসতে পড়বে রফলিয়া দান করবে কি করবে না ইমামের ফোনের কেরাত পরবে কি পড়বে না এই সমস্ত একতলাফি মশালাকে সামনে নিয়ে এবং তারা চান সরাইবে মাঝাব মানা সেরেক পীর মানা সেরেক ইমাম মানা সেরেক সহি হাদিস ছাড়া অন্য কোন হাদিস মানাই আচ্ছা সহি শব্দের অর্থ আর উল্টা তা হাদিসের কি শুধু প্রকার সহি হাসান নাই হাসানি নাই আসে কি নাই রে ভাই তা আপনি যদি হাসান হাদিস কে অশুদ্ধ না সহি হাসান না সহিব্যাপার আমরা সহি বলতে বুঝি শুদ্ধ উল্টা কি হয় কিন্তু শহীদ না যেরকম শুদ্ধিস্টে অশুদ্ধ হয় কিন্তু শহীদ হাদিসের আসলে অশুদ্ধ হাদিস হয় না বরং হাদিসের প্রকার হয় কি হয় ভাই যেরকম মুল দিসের মৌলিক প্রকার চারটা কয়টা ভাই সহি হাসান হাসান এটা হল মূল চারটা উপায় কিন্তু আমরা তো মনে করি সহি মানি শুদ্ধ যেটা এটা সহি না মানি অশুদ্ধ অথচ গোটা দুনিয়ার কোন মহাদেশ এই কথা বলে না বরং সহি শুদ্ধ হাসানও শুদ্ধ হাসান্লি জাতিও শুদ্ধ এবং কি ও শুদ্ধ কথা ঠিক না আর ওরা মনে করে কি সহির এক জিনিসটা যেটা আসবে সেটা অশুদ্ধ হয়ে যাবে মানুষকে ধোকা দেয় যাই হোক আমি যেটা বলতেছিলাম যে স্বাভাবিক বিষয় মাসালা বয়ান করলে তাতে আকর্ষণ হয় না উল্টে কিছু বললে কি হয় যেমন আমি যদি বলি উজু ছাড়া কোরআন ধরা যাবে না কি কোনো মানুষ কোনো আকর্ষণ সৃষ্টি হয়েছে যদি বলি বিনা উজুতে ধরা যায় বাস এর জন্য তো জাকির নায়ক যখন উজুর সাথে কোরআন ধরতে হবে এই ফতুয়া দিলে কেউ দুনিয়াতে তাকে চিনতো না যখনই ফতুয়া দিছে উজু ছাড়াও কোরআন ধরা যাবে তখনই গোটা দুনিয়ার মানুষ তাকে চিনছে যেরকম আমরা কি বলি একই সাথে পুরুষ মহিলা বেপরদ্য অবস্থায় মাজলিস করা এই ফতুয়া দিলে কেউ আমাকে চিনবে না যখন জাকিরদায়ক ফতুয়া দিছে একই মাজলিশে দেখায়া দিছে একই মাজলিশ উলঙ্গ একেবারে শুনতে হারি বেপর অবস্থায় পুরুষ মহিলা সব মিলে আওয়াজ শুনতেছে তখনই তার আকর্ষণ বাড়ছে কি কথা বলেন না কেন শুধু তাই নয় আমি একটা ফতুয়া জিজ্ঞাসা করি বন্ধু একটা ফতুয়া দেন আমার জ্ঞানী বাবরা আমার উপরে রাগ করিও না কোনো রাত করি আমার কথা মানিও না কিন্তু রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিও রাত্রে শুইয় শুইয়া চিন্তা করিও আচ্ছা বলেন তো কোনো ব্যক্তি আল্লাহকে মানে কাকে মানে আল্লাহ ইমান আছে কিন্তু নবী মোহাম্মদ রান নাই নবী মোহাম্মদকে মানে না নবী মোহাম্মদকে কি সে ব্যক্তি জান্নাতে পারবে কি কথা বলেন না কেন কি সবাই কি একমত আমরা আল্লাহকে মানছে আল্লাহকে বিশ্বাস করছে আল্লাহ একজন আল্লাহ ঠিক আছে কিন্তু নবী মোহাম্মদকে সে জান্নাত জাহান নামি আপনাদের ফতুয়া এবার আমার জাকির বাবার ফতুয়াটা শোনেন ভাইয়ের তার ফতুয়াটা শোনেন হুবাহু এই প্রশ্নটা করা হইস হু বাহু এই প্রশ্ন তাকে প্রশ্ন করছে কোনো ব্যক্তি যদি আল্লাহ ইমান আনে কিন্তু নবী মোহাম্মদ ইমান না আনে সে জাননাতে না জাহান নামে এই প্রশ্ন হুবাহু এই প্রশ্ন এবার দেখেন জাকির সাহেবের বক্তব্য কি তার জবাব কি সে বলতেছে মাইনাস উনি ইঙ্গিত কোন দিকে জানেন ওই হাদিসের দিকে যে হাদিসের মধ্যে হাঁটছে শেষ পর্যন্ত আল্লাহ রবীন্দিন জাহান্নাবিদের মধ্যে একটা খেউ দিবে এরকম খমসা মারবে এই খনসাহের জান্নাত বলি ফিক মারবে যাদের মধ্যে সামান্য তারা জাহান নাম থেকে বের হয়ে আসবে কথা বুঝতে চায়। যে তারাও ইমান বলা জোরে বলেন না জোরে বলেন নাওজাব তাহলে খ্রিস্টানরা তো জান্নাতি এহুদিরা কেন কেন সমস্তাহুদির আল্লাহকে মানে আল্লাহকে নিয়ে তাদের কোনো বিভেদ নেই কোন ঝগড়া নেই সমস্ত খ্রিস্টানরা আল্লাহকে মানে আল্লাহকে নিয়ে তাদের কোন ঝামেলা নেই সমস্যা কি নিয়ে বলেন তো বলেন কাকে নিয়ে ঠিক খ্রিস্টানরা যে দাবিটা জীবনবার কই আসতেছে আল্লাহকে নিয়ে এক আমাদের নবী ঈশা ঠিক আছে আল্লাহ ঠিক আছে ইয়াহুদিরা দাবি করে আসতেছে আল্লাহ কেন ইভ নাই আল্লাহ ঠিক আছে আমাদের নবী মুসা ঠিকই আছে আমাদের ক্ষিপ্ত যে নবী মোহাম্মদকে না মানার কারণইদের জানেন ইহুদের কারা ইহুদি কারা জানেন এরা বন ইসাইলের গোষ্ঠী এরা বসেন কত করে ব্যাকুব সামনে বসছে আগে হুস থাকে না এদের তো এই ইয়াহুদি এইুদের গোষ্ঠীর কিতাবের মধ্যে দেখছে যে কোথায় মদিনাতে নবী আসবে যে নবী সমস্ত দিনের ভরে বিজয় অর্জন করবে এর জন্য তারা ফিলিস্তিন থেকে বাড়িতে ফিলিস্তিন এটা তো ফিলিস্তিনি এই ফিলিস্তিন থেকে হিজরাত করে তারা যুগ শত শত বছর পর্যন্ত নবীর আশায় ছিল কার নবীর জোরে বলেন যখনই দেখছে নবী মোহাম্মদ নবী মোহাম্মদ ইসাহাকের থেকে আসে নাই বলি ইসরায়েল থেকে আসে নাই কার থেকে ইসমাইলের বংশর থেকে তখনই তারা বলছে আর আমি মানতে পারলাম না এই তাদের কেতাব অনুযায়ী শত শত বৎসর পর্যন্ত ইয়াসরাবে মদিনায় অপেক্ষা করতেছিল চাতক আখিরি নবীর অপেক্ষায় কিন্তু যখনই দেখছে ইশাকের তরফ থেকে আসে নাই আসছে ইসমাইলের তরফ থেকে ইয়াহুদিন থেকে আসে নাই আসছে অন্য বংশের থেকে তখনই তারা নবীকে মানতে পারে নাই শত্রুতা সৃষ্টি করছে ঠিক না খ্রিস্টানরা যে কারণে শত্রু। কারণে শত্রু ঠিক আমাদের জাকির ভাইও ওইদ এবং খ্রিস্টাদের হুবাহু কথা বলছে কি বলে নাই যে নবী মুহাম্মাদের উপরে ইমান না থাকলেও মাইনাস জিরো জিরো জিরো ওয়ান পয়েন্ট তারও জানাতে দেওয়ার আছে বাবা আমি কি মিথ্যা আমার কথা মানে আপনার জন্য নাজ আরাম কি কথা ঠিক না কিন্তু যদি সেই বক্তব্য দিয়েই থাকে আমি তোমার কাছে প্রশ্ন করলাম যদি নবী মোহাম্মদের ইমান না থাকে সে তো সারা সার কাফের কোনো সন্দেহ নেই কুতুবিআর মুসুলি ইমান তো নবী মোহাম্মদ মানতেই হবে এছাড়া ইমানওয়ালা হবে কিভাবে আমার কলেজ ইউনিভার্সিটির বাবারা আমার টেলিভিশন দেখেওয়ালা আমার মুসল্লি বাবারা টেলিভিশন মা একটা মুসল্লি বাবারা আমার বক্তব্য শুনেন বুঝেন বোঝার চেষ্টা করেন তিনি কি বলছে ভেদ রামায়ণ মহাভারত আসমানি কেতাব হতে বলছে কি বলে নেই কি কথা বলছে কি বলে নেই আসলে আপনার তীক্ষ্ণ শুক্র নজর দেন নাই তীক্ষ্ণ এবং শুক্র নজর দেন নাই ইমানকে ঠিক করে না যদি তিনি বলেন যে রামায়ণ মহাভারত গীতা বেদ আসমানিক কেতাব জোরে বলেন তাহলে সমস্ত আসমানিক তারপর কি জোরে বলেন যদি রামায়ণ মহাভারত গীতা আসমানিক কিতাবই না হয় আর যদি বলেন আসমানিক কাফের আসমানি প্রত্যেকটা কেতাবি ইমান রামায়ণ মহাভারত গীতা আসমানি কেতাব হতে পারে যদি আমি তার ইমান না আনি আজ আসমানিক কিতাব হয় আমার ইমান নাই কি কথা বলেন না কেন আমার ইমান নাই আর যদি রামায়ণ মহাভারত আসমানিক কিতাব না হয় এরপরে যদি বলি হতে পারে তাহলে আমার জোরে বলেন বয়ান্ত করতেছে সব জায়গাতে সরাইয়া পড়ছে বিশাল আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে এ আমার স্কুল ইউনিভার্সিটির বাবারা আমার এই কথাটা কি বোধগম্য কি বোধগম্য না যত আসমানি কিতাব অবতীর্ণ করছেন তারপর আমি তাহলে যে রামায়ণ মহাভারত গীতা আসমানি কিতাব হতে পারে তার বক্তব্য বক্তব্য হতে পারে যদি আসমানি কেতাব হয়ে তার কথা বললাম না আমি তার কথা বললাম না খুব ভালো মতো বুঝেন আমান তু বি এরপর ভাই কি বলেন কি উনি কি বললেন আমার জাকির ভাই কি বললেন উনি বললেন রাম রামায়ণ লক্ষ্মী কৃষ্ণ এরাও নবী হতে পারে আমার অনেক স্কুল কলেজের বাবারা অনেক প্রফেসররা আমাদেরকে খারাপ বলে এই মুক্তিরা এই মৌলবীর গোষ্ঠী এই পীরের গোষ্ঠী এই পীর গোষ্ঠী আমাদেরকে ধ্বংস করছে যা কিনে শিক্ষিত মানুষের দাবাদি কাজ করে এই মৌলবীর যুবকদের কি এমন ভাবে সৃষ্টি করছে মাথা ঘোলাইছে যা আমাদেরকে হত্যা করতে পারলে শহীদের দরজা পায় এরকম অনেক বাবার আমার আছে কিন্তু বাবা আপনার ইমান আনতে হবে আল্লাহ উপরে যদি রামায়ণ রাম কৃষ্ণ এরা যদি নবী হয়েই থাকে আর আপনি যদি না হয় এরপর যদি নবী মনে করেন তাহলে আপনি কি চলছে যা সান আমি তো বলছি যে বাসার সাইড পাও হয়েছে কুত্তার সাইড ইতে আকর্ষণ নাই যদি বলি পাঁচ পাও হয়েছে আকর্ষণ বিস কি কথা ঠিক না সমস্যা এখানে সমস্যা কি রাগ টাগ করছেন নাকি কি খারাপ লাগছে না তো খারাপ লাগাই আর না লাগাবার কিছু নাই কি কথা ঠিক না আমার বাবা আমার যুবক বন্ধুরা আমি জোরে পড়বেন না পড়বেন পারবেন আপনাদের দলিল কি হুজুর সৌদি দেখি আসি না জোরে আমিন পড়ে সৌদির আমিন আর বাংলাদেশের আমিন এক আমিন না বাবা আমার বাবারা সৌদির আমিন আর বাংলাদেশের এই আমিন এক আমিন না ভিন্ন হয় কিভাবে আপনারাই বলেন ডাকাইতের ছুরি আর ডাক্তারের সুরি এক ছুরি না ভিন্ন ছুরি সবাই একসাথে বলতে হবে কেন একই ব্রান্ড একই ব্রান্ড একই কোয়ালিটি ভিন্ন বললেন কেন আচ্ছা বল ডাকাইতের অস্ত্র আর পুলিশের অস্ত্র এক অস্ত্রটা ভিন্ন অস্ত্র একই কোয়ালিটি একই রেঞ্জ ভিন্ন হইল কেন অস্ত্র সমান কিন্তু উদ্দেশ্য সমান নান কি সমান না সমান অস্ত্র সমান চাকু ঠিক অস্ত্র ঠিক কিন্তু তারপর এক অস্ত্র না কেন সবাই বলেন যেরকম হয়ে যায় উদ্দেশ্য ভিন্ন এক অস্ত্র ভিন্ন হয়ে যায় ঠিক সৌদির আমিন আর বাংলাদেশের আমিন যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় এক কিন্তু এক আমিন না ওই আমিন হল ইমান আহমদ হাম্বলের আমিন মাসালার আমিন বাংলাদেশের আমিন হলাম মাসালায় বলে জোরে আমিন পরা মুস্তাহাব ইমাম শাহি তাদের মাসালায় তািকে বলে জোরে আমিন পড়া মুস্তাহাব আমরা বলি আসতে আমিন পড়া মোস্তাহাব সৃষ্টি করে রক্তপাত সৃষ্টি করার জন্য কারণটাকে কি জানেন আপনারা ফ্যাডা হয়ে গেছেন খারাপ লাগতেছে আপনাদের না শেষ আর একটা কথা বলবো খ্রিস্টানরা চিন্তা করছে গোটা দুনিয়ার মধ্যে মুসলমানকে ধ্বংস করার জন্য দুইটা শব্দ ব্যবহার করছে কয়টা শব্দ ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ আগে গোটা দুনিয়ার মুসলিম ইসলাম এক জাতি ইরান পুরান আফ্রিকা আমেরিকা লন্ডন বাংলাদেশ গোটা দুনিয়ার মুসলমান এক জাতি ভিন্ন কোনো জাতি নেই লন্ডনের সব মুসলমান আমেরিকার মুসলমান আফ্রিকার মুসলমান সৌদির মুসলমান হিন্দুস্তানের মুসলমান বাংলাদেশের আমি মুসলিম জাতি সেই জাতিটার নাম কি ভাই জোরে বলেন কিন্তু খ্রিস্টানরা চিন্তা করছে ইহুদিরা চিন্তা করছে তুই মুসলিম জাতি এক হবে না ন্যাশনালিজাম করো জাতীয়তা বাদ করো জাতীয়তা বাদ করিয়া গোটা দুনিয়ার দেশগুলি আলাদা করে ভালো যেমন এখন আমি ইরাকি আমি মুসলিম না আমি আরবি আমি মুসলিম না আমি আজমি আমি মুসলিম না আমি হিন্দুস্তানি আমি মুসলিম না আমি বাঙ্গালি আমি মুসলিম না তার মানে এখন কোয়েদ ইরাকের উপরে হামলা করো ইরাক কয়েদ উপরে হামলা করো আজকে এক মুসলমান আর এক মুসলমান করো কারণ কি আমি তো মুসলমান না আমি ইরাকি আমি মিশরি আমি কোয়েতই এই জাতীয়তাবাদ করে গোটা দুনিয়ার দেশগুলোকে আলাদা করে ফেলাইছি পাট করে বলাছ আলাদা করছি ঠিক না আলাদা শব্দ কি বলছিলাম ভাই পার্টি যেটা বলেন কি পাট থেকে পার্টি পাট থেকে পাট মানে অংশ পাট মানে কি অংশ আগে গোটা মুসলিম ইসলাম এক পার্টি আমি মুসলমানে এটা কালা হোক দলা হোক ন্যাংরা হোক শিক্ষিত হোক গরিব হোক ধনী হোক যেইটাই এক পার্টি আমি কি এক পার্ট। কোন এক তুই তুই মুসলমানদের বিরুদ্ধে আগে মুসলমানদের বিরুদ্ধে কেউ কথা বললে আন্দোলন করলে একই ঘরের থেকে মুসলমানের পক্ষে লাঠি নামতো ষাটটা আমি সব মুসলমান কি কথা ঠিক না এখন পার্টি করার কারণে একই মুসলমানের ঘরের থেকে মুসলমানের বিপক্ষে লাঠি নামে সাতটা কিন্তু আমি তো মুসলমান না আমি আওয়ামী লীগ আমি তো মুসলমান পার্টি আমি তো মুসলমান না আমি তো বিএনপি আমি তো মুসলমান আমি তো নে এখন আর মুসলমানকে ধ্বংস করার জন্য এমদিকে থেকে আসার প্রয়োজন নাই, লন্ডন থেকে আসার প্রয়োজন নাই ফ্রান্স থেকে আসার প্রয়োজন নাই ওই ভারত থেকে আসার প্রয়োজন নাই এমন পার্টি সৃষ্টি করছে এখন মুসলমান মুসলমানের মাথার মধ্যে মাথা ঠিক না এরপরে চিন্তা করছে ন্যাশনালিজাম করলাম দেশ করলাম। দেশে মুসলমানদের মধ্যে আলাদা করলাম কিন্তু এই কুষ্টি এই হিন্দুস্থানে দেশে এখনো একই ইমামের পিছনে একই সাথে নামাজ পড়ে এরা রাস্তায় মারামারি করে কিন্তু কিসের পরে করা যায় না একটু হ্যাঁ এটা ফরজ হয়ে গেছে নাকি এখনই হ্যাঁ এটা কি বন্ধ করা যায় না এক মিনিট পর করা যায় না এখন বলেন তো খুব ভালো মতো বুঝেন খ্রিস্টানরা চিন্তা করতেছে এরা মারামারি কাটাকাটি করে কোথায় রাস্তা মসজিদের বাহিরে কিন্তু মসজিদ গিয়ে এক হয়ে গেছে একই ইমামির পুজো একই ভাবে নামাজ পড়ে এই গোটা পাক ধর্ম দেশ ওর মাথা ঠিক নেই এই বারোশো ছেচল্লিশ হিজড়িতে এই খ্রিস্টানের গোষ্ঠী এই খ্রিস্টানের গোষ্ঠী দুইশো বছর দেশকে শাসন করছে জানেন খ্রিস্টানের সংখ্যা ছিল কত মাত্র মাত্র ছয় হাজার মাত্র মাত্র ছয় হাজার ইংরেজ এই বিশাল ওদিকে আফগানিস্তান ওইদিকে নেপাল ভুটান ওদিকে পাকিস্তান ওদিকে বঙ্গোপসাগর এই বিশাল এক এরিয়া মাত্র ছয় হাজার ইংরেজরা কিভাবে শাসন করলো ডিভাইডেড রুল কি রুল ডিভাইডেড রুল পার্থক্য করে দাও ভিন্ন করে দাও শাসন চালাতে থাকো ঠিক না চাইছে গোলাম আহম্মদ পারভেজ এই চাই আহম্মদ সৃষ্টি করছে ওরা বারোশো ছিল তৎকালীন তৎকালীন এই প্রথম আবদুল হক বেনানসীর মাধ্যমে বারোশো সিচল্লিশ সীসিতে আহালে হাদিস নামিও একদল সম্প্রদায় সৃষ্টি করে এই ফতুয়া বিয়া আজকে গোটা পাক ধর্মদেশের মধ্যে মাস্জিদে মাস্জিদে ঘরে ঘরে স্ত্রী ছেলের স্ত্রীর মধ্যে স্বামীর মধ্যে বাবার মধ্যে ছেলের মধ্যে ভাই ভাইর মধ্যে আজকে পাড় সৃষ্টি হয়ে কেবল আমি হোক তুমি হক কে বলে আমি হক তুই মোর্শে মসজিদের নিয়ে মাথা ব্যথা তুমি সুদ সারো নাই কেন তুমি ঘুর সার নাই কেন তুমি পাঁচ সকাম জামাতে না কেন তুমি পর্দা ফরস তুমি ফরস পর্দা আলাদা না কেন আল্লা কি বলছেন আল্লা ভয় করো ভয় করার মতো ভয় করো বা তখন তোমার ভাবটা কি আমি জান্নাতি আর সব জাহান্ন আমি হক আর সব বাতেল বা বইসি কেন তোমার মধ্যে শয়তান ঢুকছে শয়তানা কি বলছে আনা ক্ষয়রুম মিনহু আমি ভালো আদম খারাপ তোমার মধ্যে কি কথা ঠিক না চেয়ে ভালো তোমার মতো ভাব ডুকছে আমি সবার চেয়ে ভালো এ আমার বন্ধু তোমার সাথে আমার কোন আলোচনা নাই তুমি অদের সাথে তর্ক করতে আসো মুসলে সে অমরুক্ষ তোমাদের কোন দরকার নাই ওই লামি তথা আজকে এক হাজার মুসল্লির মধ্যে নয়শো জন আজকে আমিন পড়লেওয়ালা আটানব্বই জন বা জন দুইজন জন জোরে আমিন ওঠে। আপনাদের মুখের মধ্যে কুলুপ লাগাইছেন কেন এই নয়শো মানুষ নয়শ মানুষ কেন আপনাদের মধ্যে আর গলার ঠাইসিয়ে ধরবেন কথা ঠিক না তোর সাথে কোনো কথাটাই বসবি সেখানে বসবি বস আলেম ডাকবো আমরা হক তোরা হক যদি আমরা হক হই যখনই হাত মারামারি করবে নামাজির পরে বলবেন একরকমের নামাজ পড়ব কোনো ঝগড়া নাই তুই এই মসজিদে নামাজ পড়তে গেলে হাত মারতে পারবি না যদি তুই সহি হইয়া থাকো তুই বসবি আমাদের আলেমদের সাথে কবে বসবি তুই তারিখ পারবা কি পার ঝগড়া নেই তুই বস আমরা আলেম ডাকবো তোর সাথে আলোচনা ঝগড়ার কথা বললাম কেন একসাথে নামাজ এক নামাজ পড়ে মসজিদে এক ডিজাইন নামাজ হবে দেখবে শয়তানের মধ্যে পালাইয়া বেড়াবে ধারে খেজো আমি তাই কে আসবেই না আমি চ্যালেঞ্জ দিলাম কি নিয়ে বলেন আপনাদের একটা মশালা শিখাইয়া দি কয়টা ভাই এইটার জবশন শুধু একটা মশলার জন একেবারে দোতলা মসজিদ নামাজ পড়া যায় হাদিস দিয়ে প্রমাণ করে দেখা যায় দোতলা মসজিদে নামাজ পড়া যায় আছে কি হাদিস কোরআন দিয়ে প্রমাণ দিয়ে দেখা দো উপরে ট্যাঙ্কি নিচে ট্যাপে পানি উজু করা যায় আসে কি নাই হাদিস কোরআন দিয়ে দেখা দো দুই তলায় তিন তেলায় তো করা যায় আছে কি নাই হাদিস এবং কোরআন দিয়ে প্রমাণ করে দেখা সরাসরি হাদিস কোরআন করে দেখা দাও সাফা মার চার তালায় জাহেজ আসে কিনে হাদিস কোরবান দিয়ে প্রমাণ করে দেখা দাও হায়জ অবস্থায় কোন মহিলা যদি প্রিওয়ার অবস্থায় থাকে অন্য কোন গোসল কর্মওয়ালা মহিলা নাই এই অবস্থায় নাপাক অবস্থায় কোনো মহিলা কোনো মহিলা মাইয়েতকে গোসল কা সহজ মশালা মনে থাকবে না যদি কেউ অসুস্থ হয়ে যায় খালি আমি জোরে খালি আমি জোরে আর হাত মারামারি এই মাসালগুলো জরুরি আসে কি নাই হাদিসার সময় দেখায় দাও কেয়াস হবে না কেয়াস মানি না যদি দেখাইতে পারো কাল থেকে আমিও লামোচামি হয়ে যাব। ঝামেলা কোথায় পারবে নাই এগুলির ব্যাখ্যা হাদিসের মধ্যে নাই আজকে ব্যাখ্যা বেশি যাব না শুধু এতটুকু বুঝেন যে ইসলামের দলিল কয়টা ভাই জোরে বলেন কয়টা আল্লাহ কোরআন নবীর সুননা জোরে বলেন নবীর হাদিস না নবীর সুননা এজমা তেয়াস কে তাবুল্লাহ সুননা তে রসুল এজমা তেয়াস এই চার জিনিস বেটি তো ইসলাম সামনে চলতে পারে না যেরকম গাড়ির তিন চাক্কা হইলে গাড়ি জোরে বলেন অসাল হয়ে গেছে তিন চাকা ঠিক সব ঠিক এক চাক্কা নাই গাড়ির সামনে চলতে পারবে না ঠিক কোরআন সুন্না এজমা ইয়াস এই চারটা জিনিস না থাকলে ইসলাম ওর সামনে চলতে পারবে না ধোকার কোনো কারণ নাই রে বাবা ওরা মশালা নিয়ে আসছে শুধু নামাজের মশালা আগে দেখে বেটা মুসলিম যে কেতাব লেখছেন আল্লাহ মুসলিম এইটাকে ঠিক করলেন বৈধ করলেন অবৈধ করছেন এই জবাবটা আগে দে কোরআন শরীফ লেখা জাহাজ হয়েছে কি হয় নাই এই নবীর জমানায় জমানায় জবর ছিল না জের ছিল না জবর ছিল না এইটা পরবর্তী জমানায় দেওয়া যায় কি হয় নাই হাদিস দিয়া প্রমাণ করিয়া দেখাইয়া দে বরং যখন কোরআন জমা করবে আমি তা করব কিভাবে আল্লাহর রসুল জাহা করেন আমি সেটা করবো কিভাবে কি বললেন এর মধ্যে কি আছে কল্যাণ আছে এরপর করতে নিষেধ করছেন রাজি হন সেই কোরআন পরবর্তী জমানায় ওসমান গরি রাজি জমা করছেন সেটা জায়স আসি কি নাই কি প্রমাণ দিতে হবে হাদিস দ্বারা প্রমাণ দিয়া দেখাও তুমি তো ভালো কথা তোমার চোদ্দ গোষ্ঠী কি নাই হাদিস দিয়া দাও পারবা কোনো দিন কোনো দিন পারবা না বাবা রিয়া দিন জীবনবার শুধু শরীরের চিন্তা করলাম রুহুর চিন্তাই তো করলাম না কিসের চিন্তা করলাম আমার রুহু যায় যাক রুহু যায় শরীর কে সুন্দর করো এই আল্লাহিস রসুল্লাহ বললেন সমস্ত তুমি এমন ভাবে এবাদত করো গোয়াকে কে মনে হয় জানো আমার হাদিস বাবারা। তোমার সাথে আমার কোন ঝগড়া নাই নবী আলাই তুমি কি বললেন ভালো মতো শুনো যে তুমি এমন ভাবে যেন তুমি খেয়াল করো আল্লাহ তোমাকে দেখতে আসে আল্লাহ খুব কঠিন এবং জটিল শিক্ষক এবং তীক্ষ্ণ তাহা তুমি কেমন ভাবে কী করো ভাই এবার জোর বলেন কী করো কেমন ভাবে কেমন ভাবে এবার দুই সুরাত কয় সুরাত এবার তোদের দুই প্রকার কয় প্রকার কয় প্রকার হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে মুরাকাবা বা মুসাহেদা কি ভাই এবার সুরাত কয়টা জোরে বলেন কয়টা জোরে বলেন হয়তো তুমি হয়তো তুমি অথবা এর বাহিরে সুরাত জোরে পড়্বাকে আসতে পর্বা করে বিভিন্ন মসজিদের কোনায় গিয়া দাঁড়াইয়া গেছো সব এক জায়গায় দাঁড়াইছো যখন ইমামসা বল দলিন পরবে তুমি জোরে আমির করে চিল্লাইয়া উঠবা তোমার উদ্দেশ্য কি সমস্ত মানুষকে জানাই যেতে আমরা এই মসজিদে দাঁড়াবো সমস্ত মানুষ জানবো আমরা এখানে আসি তুমি মাওলার জন্য নামাজ পড়ার জন্য মসজিদে যাও না আমার মাওলা খুশি করার জন্য তুমি আমিন বলো নাই আমিন শব্দের অর্থ কি আমি সুরা মধ্যে যে দোয়া করছি আল্লাহামদুল্লাহ বিয়া কানাস্তিন আমি তোমার কাছে সাহায্য চাই আমি আল্লাহ তোমার জন্য ইবাদত করি তোমার জন্য ইবাদত করি আল্লাহ সিরাতাল ইসরাতিম চাই যাদের বসন করছ দেখায় না ওই পথ যাদের অভিষাবোমার কাছে আমি কি চাইয়া কানা ইদিনা সিরাত আমাকে আলহাম বর্ষণ ওইস্তাকিম তাদের পথ দেখাই মাধুবি আলাইহী দলীল যা দু গজব নাজিল করছো যাতে গোমরা করছো অর্থাৎ খ্রিস্টান ইয়াহুদিনের পথ দেখায় না কার কাছে দোয়া করলাম এখন সমস্ত মুক্তি বলে আল্লাহ আমি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করিয়া নাও আল্লাহ তোমার দোয়া মিলিয়া যাবে যে ফেরস্তাদের দোয়ার সাথে দোয়া মিলিয়া যাবে ফিরেস্তারা বসা মিন আল্লাহ কবুল করিয়া নাও তাই তুমি তো জানবি। জান আমিন বলো নাই তুমি তো এই ধ্যান আমিন বলো নাই তুমি আমিন বলছো আমরা এখানে লাম আসি কসু কবুল হবে আল্লাহ তো তোর আমি তোর মুখের মধ্যে তোর আমি তো ঠিক নাই বেজাই আল্লাহ বাবার জীবনবার আমি জোরে পর বাকি আসতে বর বাড়িয়া ফেলাইছো হাত বারবার মার বাকি মার বানা দলিল দিতে দিতে জীবনটাকে শেষ করিয়া ফলাইছো। তোর মধ্যে ওই হালাত নাই রে বাবা এ আমার যুবক বাবা তোমার সাথে ঝগড়া নাই আমার একটা কথাও তুমি মানিও না আমার কথা আমার কাছে ফেরত দিয়া তা আমাকে তুমি যা মনে চায় তাই করো কিন্তু কি হিসাব মাওলার কাছে ব্যবসা আজকে পড়ানো ব্যবসা আজকে আজকে টেলিভিশনের মধ্যে এই সমস্ত মাসালা নিয়ে আলোচনা করা হলো ব্যবসা তুমি মাওলা কে দেখতে আসো মাওলা তোমাকে দেখতে আছে এই হালাত পায়দা না করা পর্যন্ত আসলে মূল নামাজের মজাও তুমি বুঝতে বাবা জায়গা করিয়া দিবে আমল নামার হাতে পড়িয়া যাবে নেকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে আল্লাহ নবী আল্লাহ ডাকিয়া আহ নিজের হাত করবে। পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না আল্লাহ তুমি কবন করিয়া নাও কানা রিকে আল্লাহ তুমি কবল করিয়া নাও বেন দলেরা হারাম করার দলের দলেরা এম করার দলেরা। বাবার বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাই যদি গুনানিয়া মা যায় কবরটা কিন্তু না কবর দুই পাশের মাটি চাপের এক পাঁচরের হাত দিয়ে লাগাইয়া ফলাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবারে কোন মোল্লা মৌলিক কোনো না তুমি অস্বীকার করলে করতেও পারো কোন কবরের মধ্যে একটা নয় দুইটা না নিরানব্বইটা সাপ্লা আজকে ফায় রাস্তায় হাঁটতে পারি না মধ্যে ব্যথা লাগে আজকে ছোট্ট একটা কাঁটা নাগার সহ্য করতে পারি না আজকে ছোট্ট এক প্রাণী মশার কামড়ের থেকে বাঁচার জন্য মশার কামড় আমরা সহ্য করতে পারি না আর খোদানা খাস্তা খোদানা খাস্তা কবরের মধ্যে নিরানব্বই সাফের কামড় শুরু হয়ে যায় কেউ সহ্য করতে পারব আল্লাহ তুমি মাফ করিয়া দাও কোনো কোনো না ফরমানের কবরের মধ্যে কবরের দুই পাশের মাটি আমরা চাপ মারবেন চাপের ছড়িয়ে এক পাঁচর হাঁটি আর এক পাঁচ আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবার এরপরে আল্লাহাক সবার আমল নামাকে ওজন করবে ওজন করার পর আল্লাহকে জাহ্নাত কালামে পাঁকের মধ্যে বারমানের জাহান নামিরা যখন পানি পানি করা চিল্লে যে থাকবে তাদের জয় সামনে ঘন কালো কালো ঘন পুজ তাদের সামনে হাজির করা হবে আবার গরম হবে নবী ফরমান আল্লাহাকালামে পাক পাকের মধ্যে ফরমান নবীও বিভিন্ন হাদিসের মধ্যে ফরমাইছেন যাহান নামে লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসার সাথে সাথে পেটের মধ্যে পিছনের রাস্তা দিয়ে জুপ জুপ করে ফেলাইয়া দিবে বাবার সহ্য কাটতে পারবি ওই জাহান নামের এক সেখানে যাব কেউ তো সহ্য করতে পারব না বাবা রেউ বলতে পারো হুজুর আমার পাশেও যাইও না বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো জাহার নামে আমি যাব। আপনি এত ব্যস্ত না আপনি কেনই আমার হাতে বায় দরতে চান বাবা তুমি বিচার করো তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো কোনো তুমি রাখিয়াই কিন্তু না যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা বাচ্চা তোমাকে লাঠি মারবে কামড় মারবে গালি দিবে তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে আস বাচ্চা মধ্যে পড়িয়া যায় আর তো বাবা সমাজে পানির থেকে উঠব আমরা হাদিসের বৃষ্টি দেখতে আছি কথেকে আল্লাহের বান্দি সিনেমায় মজা পাইয়া গুনার কাজে মজা পাইয়া জাহান নামের কিনারায় বসিয়া খেলা করতে আছে। আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়াছে আল্লা করুক আল্লা করুক না করুক এই খেলা করা অবস্থায় নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি বাবা রে তোমরা আমাদেরকে কত গালি দাও কত রাজাকার কত আলবত কত ধর্ম ব্যবসায়ী কত টিটকারি কত টিপ্পনী কত ব্যংক কর রে বাবা সবই কিন্তু আমরা জানি কিন্তু তোমরা আমাদের দৌড়াই তোমরা কামের কাছেও কেউ যায় তবে মোমেন মুসলমান বলদের সবাই মনে চায় কেন করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে এবং শয়তান লাগিয়া রয়েছে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দেয় হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকত নাম কি ফলে পরিচয় চরমনাই বুঝিনা চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সানা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও ছাড়া কিন্তু ময়দানে গলা গলি বা দিয়া মাওলায় একসাথে দিয়া দেয় আল্লাহ আমিন আল্লাহ আমিন ও পর্দাল মা বোনেরা দুই হাত চাও কান্না মনের মন একদিন দরজা দিয়ে নতুন বৌ হইয়া উঠছিলেন এমন কত মেউলোকে শরবত খাওয়াইছে কত মেয়েলকে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব ছেলে করে তোমার দিব আলেমকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দারিওয়ালা ভাইদেরকে নিয়ে হাত আল্লাহ কত বেগুনা না বলে একটা আলমে আলম হাত রে মাওলা ইয়াল্লা আমি তো গুনাকার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তাহার সবাই গুনা কথা মাফ করে আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই আল্লাহ আমরা দুনিয়া চাওয়ার জন্য আসি নাই আল্লাহরা আল্লাহ কেউ মদ পান করিয়া ফেলাই আল্লাহ কেউ গাজা সেবন করিয়া ফেলাইসি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেয় আল্লাহ সাহান থেকে আমাদের কবুল করিয়ান বাবা তাকে কবুল করিয়ানা আল্লাহ যুবক বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ মুরুব্বী বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ মা বোন থেকে করিয়া করিয়ানা আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি কার মা নাই জানি কার বাবা নাই জানি কার স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোহামেন যত মুজাহিদরা কবর এ শুয়ে রয়েছে সবাই কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের সাহেবের কবরকে জান্নাতের বাকি বানাই দাও মা দাদা সহ তাম দুনিয়ার মাসায় মা তামকে জান্নাত আমাদের বলন্দ করে দাও আল্লাহ আওলাদ আহমার খাস গোলাম পান কবল করে না রবা হা কুর্রতা বসেন কে উঠেন না Allah